ন্ধ্রসান prabhu শ্রী গোথিদ্রভু সংক্ষিপ্তব খুবই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে আপনাদের সংস্কৃতি এই তো সুন্দর হলেও সম্পূর্ণ যথেষ্ট নেই পুরো ভক্তি প্রদান করা জন্যে তার সাথে ব্যবহারিক ভাবে ভক্তি অনুশীলন করতে হবে এবং আমি এর সাথে আর কিছু বলতে চাই যে ভক্তি সাথে ব্যবহারিক ভাবে ভক্তি অনুশীলন করার সাথে ওই সৎ সিদ্ধান্ত আমি বলতে চাই কারণ এই কথা খুবই গুরুত্বপূর্ণ তো এই দুইজন ভক্ত আমরা বলি বিদেশী ভক্ত কিন্তু প্রকৃত প্রকৃত ভক্তদের স্থিতি এই দেশে অন্য দেশে এই জাতি অনুজাতি সেরকম নয় ভক্তিতেই সবাই ভগবানের দৃষ্টিতেই সমান এরকম নাই যে আমার গুরু বেঙ্গালী গুরু অনগুরু অবেঙ্গালি আছে এই হচ্ছে বিদেশি ভক্ত আমরা তাই বলি সেইটা প্রয়োগ কিন্তু হবে যারা শ্রীকৃষ্ণের আছেন পরম্পরা দ্বারা তাদের মুখ্য লক্ষণ হচ্ছে যে তারা সার্বপা দিবিনীর মুক্তম শুদ্ধ ভক্তি কি সার্বোপাধি বিনিয়োগ এই ভক্তি শব্দ এই প্রসিদ্ধ পরিভাষা আছে যে ভক্তি হচ্ছে সেই কার্য সেই ভাবনা যা দ্বারা ঋষিকেশ অর্থাৎ সকল ইন্দ্রিয়া মালেক অর্থাৎ ভগবান হরি শ্রীকৃষ্ণ তো সেই ক্রিয়া যা দ্বারা আমাদের সকল ইন্দ্রিয়াল শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হয় সেটা ভক্তি এবং শুধুমাত্র ইন্দ্রিয় সকল ভগবানের সেবায় নিযুক্ত করে না আর আরও সার্বফা দিবে নির্মুখাম এটাও বুঝতে হবে যে আমি বেঙ্গালি নয় আমি অবেঙ্গালি নয় আমি ধনী নয় আমি গরিব নয় আমি শিক্ষিত অশিক্ষিত এইসব ভৌতিক দৈহিক উপাদি ভুল করে আমাদের বুঝতে হবে যে আমি এই দেহ নয় এবং এই দেহের দেহার সহেদে সকল উপাধি যা আছে তার কোনো স্থায়িত্ব নেই আমার সনাতন স্থিতি আমার সনাতন স্বরূপ আমার সনাতন উপাধি হচ্ছে যে আমি নিত্য কৃষ্ণ দাস তবেও আমরা ব্যবহারিক রূপে বলে বিদেশি ভক্ত তো এই বিদেশি ভক্তরা এই জন যারা পাশে মঞ্চের উপরে বসে আছেন তারা আপনাদের সংস্কৃতির প্রশংসা করেন আপনাদের সংস্কৃতি এটা আসলে আপনাদের সংস্কৃতি না এই সংস্কৃতির মূল হচ্ছে গোলক ধাম এই হচ্ছে সংস্কৃতি গগবান শ্রী কি কিরকম পোশাক পরে আমরা কখনো দেখিনি যে ভগবান কৃষ্ণা টি শার্ট এবং জিন্স পরেন সেটা না আপনাদের দেশে আপনাদের দেশে না কৃষ্ণের দেশে ধুতি উত্তরিয়া এইসব পড়েন কিন্তু এইখানে খুব কম বেঙ্গলি বিশেষ করে শিক্ষিত লোক লজ্জা করে ধুতি পড়তে সেটা নিজ লোকের জন্য কিন্তু সাবৎ খ্রিস্ট লোক পরম পুরুষ ভগবান সয়াম এরকম পোষাক পরে তো লজ্জা হাওড়ছে না সেটা প্রতীক ধুতি চিলাক ভিনশয় বলেছেন যে বৈষ্ণব দেয় আচরণের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ আছে যে গৌর ভক্ত প্রিয় বেশানা তিলক তুলসী মালা শোভমান গৌর ভক্ত প্রিয় বেশ কি জিনিস ন ধী উত্তরিয়া তিলক এর সাথে তিলক তুলসী মালা তো সংস্কৃতির মধ্যে কিরকম পোশাক পরা সেটা এক অংশ আরো অনেক কি রকম ব্যবহার করা আপনারা যেভাবে এই বিদেশী ভক্তদের স্বাগত দেন তার থেকে তাদের হৃদয়ের স্পর্শ হয় আপনাদের উৎসাহ কেতন জন্য বিশেষ করে ক্ষেতনের জন্য সেতে দেখেই তারা খুবই আনন্দ আমি কারণ বছর বাংলাদেশ দুইবারও পাকিস্তান গেছে। মানে এই তো ও পাকিস্তান ছিল ওই পাকিস্তান সেখানে সংস্কৃতি তো প্রায় একই সারা ভারতে সংস্কৃতি প্রায় কি এটা এই সংস্কৃতির মূল ভাগবত কেন্দ্র দক্তি তো তারা আনন্দ পায় এইসব দেখে কারণ তারা বিদেশে শিলপ্রপাতে কৃপা অবদান গ্রহণ করেছেন এই ভক্তি সংস্কৃতি ভক্তিমূলক সংস্কৃতি কিন্তু ওইসব দেশে কৃষ্ণ ভক্ত হতে সেই এই দেশে আপনারা মনে করেন যে এই দেশে ধুতি পড়া আমাদের জন্য মুশকিল আছে কিন্তু আরো মুশকিল হয় সেই দেশে কারণ লোকেরা মনে করে কি রকম লোক বিশেষ করে আগে আমরা যখন এই শিলপ্রপাতের কৃপায় আমেরিকা ব্রিটেন ফ্রান্সের সকল নাগরের রাস্তায় এই হারি কীর্তন জনসাধারণের মধ্যে হারি কীর্তন নাগর কীর্তন করেছেন তো অনেক লোক আসলেই তো অনেক খারাপ লাগেছে যে আমাদের দেশের লোক আমাদের আমাদের আমরা লোক আমরা এই সকল দুনিয়া উপরে জয় করেছি আমাদের সংস্কৃতি এই তো সর্বোৎকৃষ্ট এবং এই আমাদের দেশের লোক কিন্তু আমাদের দেশের সংস্কৃতি ছেড়ে সে তারা এই ভারতের নিম্ন সংস্কৃতি গ্রহণ করেন এবং প্রচার করেন আমাদের মধ্যে অনেকবার আমাদের কি জন্য কি দোষ আমাদের হারি কীর্তন কর এখন অনেকে ভালো লাগে আসলে সারা পৃথিবীতে অনেকেই বুঝছে পারেন যে আসলে মানে কৃষ্ণ ভক্তি কি আছে তারা ঠিক মতো বুঝে না আমরা ঠিক মতো বুঝে না এই ভক্তি কত উত্তম আছে আমরা প্রেম রস এই সব কথা বলি কিন্তু আসলে ভক্তি কি আছে আমরা এই রুটি ডাল চাউল সাধারণ শব্দের মত যেমন আমরা ভক্তি ভক্তি আমরা বলি কিন্তু ভক্তি কৃষ্ণের ভক্তি কত উত্তম আছে আমরা ঠিক মতো বুঝতে পারি না তো দেশে দেশের লোক এই শব্দের হরি কৃষ্ণা অনেকে শুনেছে কিন্তু ভক্তি কি আছে ভক্তি এই শব্দ তো অনেকে না। তারা জানে না এই হারে কৃষ্ণা এই এই লোকের যারা ওই সকল শহরে নগরে মধ্যে তার। কি তার ভালো লাগে এই লোকেরা আলাদা আছে কিন্তু খুব সুখী আছে এবং তাদের তাদের দেখে আমরাও খুব আনন্দ পাই তো এখন দেশে কৃষ্ণ ভক্তি প্রচার করার নিজের সংস্কৃতি মূল্য আপনারা বুঝতে পারেনা আসলে কোথাও ভালো আছে আপনারা বুঝেন না আপনারা এই পাশ্চাত্য দেশের স্থিতি রকম সংস্কৃতি আসলে সংস্কৃতি তো ঠিক শব্দ নেই সংস্কৃতি মনে সংস্কৃতি মনে যার মধ্যে সংস্কার হয় শুধিকরণ হয় সেটা সংস্কৃতি এই শব্দে প্রকৃত আরছে কিন্তু পাশ্চাত্য দেশে হিন্দিতে এক শব্দ আছে জীবনশৈলী আপনারা বাংলায় বলেন জীবনশাইলী মনে হয় না মানে কিভাবে জীবনযাপন করা হয় সেখানে কত নোংরা আছে কত খারাপ কত নিকৃষ্ট আছে আপনারা বুঝতে তো সেখান দেশে লোক তো ছোট মেয়েরা বারো তেরো বছর তেরো বারো মেয়েরা সব নষ্ট আছে কিন্তু তারা মনে নষ্ট সেটা মনে করে না মনে করে যে আমাদের আনন্দ হয় এবং তাদের মা বাবা আসলে মা বাবা তো মা বাবা তো মা আছে কিন্তু বাবা নেই ডিভোর্স সেটাই বিবাহ বিচ্ছেদ না না অনেকে অনেক মা আছে যাদের স্বামী নেই যদি বিবাহ করে না এবং মনে সেটা ভালো কি দরকার আছে এবং সার খা থেকে তারা টাকা পায় এই বেবি চার সেটা তাদের পরিপ্রেক্ষিতে সদা চা সেটা ভালো আর আমার মেয়ে আমার মেয়ের সন্তান আছে পিতাকে তো জানে না কারণ অনেক বয়ফ্রেন্ড আছে অনেক প্রেমে আছে কিন্তু কত খারাপ আপনারা বুঝতে পারেন না কত ভালো আছে আপনার সংস্কৃতি আপনারা বুঝেন না আমি একটু বুঝতে পারি কারণ এই ভারতে বাংলাদেশে আমি থাকি এবং আমি যখন পাশ্চাত্য দেশে যাই তখন আমিও ও খারাপ কত আলাদা আছে এই সংস্কৃতির মূল আমি একটু চার্যানে আমরা বুঝতে পারি যে ভারতে বাংলাদেশ এখনো অনেক কঠিন অবদিছ কঠিন আছে পাশ্চাত্যের দেশে সব সুবিধা আছে রোড কত ভালো আছে আপনার বুঝতে পারেন না। অনেক আমি যখন এই বাংলাদেশে প্রায় কত পঁচিশ বছর আগে থাকতাম তো অনেকে এই জিজ্ঞেস আমা থেকে জিজ্ঞেস করেছে যে আপনার গ্রামে কি ফাঁকা বাড়ি রাস্তা আছে ফাঁকা বাড়ি আছে তো প্রথমেই তারা বুঝতে পারে না যে পাশ্চাত্য দেশে লোকটোক খুব কম গ্রামে থাকে গ্রাম তো প্রায় নেই সবাই শহরে থাকে এবং ফাঁকা বাড়ি খাচ্চা বাড়ি এইসব কথা নেই তো কারণ সব বাড়ি ফাঁকা আছে এবং খাচ্চা রাস্তা কি আছে কেউ জানে না কারণ সব ফাঁকা রাস্তা আছে এবং কত আর্থিক দিকে কত উনত্যা আছে আপনারা সেখানে নে গিয়ে বুঝতে পারবেন না কিন্তু তার কারণ এই আধ্যাত্মিক সংস্কৃতির পুরো অভাব আছে সেজন্য সেখানে এত সুখ সুবিধা মানে ভৌতিক সুখের জন্য এত সুবিধা আছে তবু কেউ সুখী হচ্ছে না সবাই অসুখী এবং আসলে সব প্রায় ফাগল প্রায় সবই লোক তো কিছু প্রতিদিন কিছু গলি খাই কি জন্য মনের জন্য প্রায় সকলে মানসিক রোগ আছে না গুম আসে না কারণ এই তো টেনশন আছে না খুব রাগি আছে জন্য। আসলে এই সারা পৃথিবীতে ভ্রমণ করেন ওই যাহাজ আছে। না গেছে। তো পাশ্চাত্য দেশে উনতির ফল কি আছে সে ভগবান না জেনে ভগবান তো পুরো ভুল করে লোকের ফাগল আছে আপনার অবদান বন্ধ করুন মোবাইল বন্ধ করুন এই কথা শুনুন একটু এটা আমার নিজের কথা না নিজে প্রতিষ্ঠার জন্য আমি বলছে না গুরু আদেশে বলছি এটা আমার নিজের কথা না এটা কৃষ্ণের কথা যা আমরা পরম্পরা আচার্যদের দ্বারা পাইয়েছি তারা আমাদের দিয়েছেন এবং দেওয়ার সাথে সাথে বলেছেন যে এই সর্বত খ্রিস্ট প্রদান যা আমরা দিচ্ছি সেটা অনদেয় অন্যদের কাছে পৌঁছাতে হবে তো আমরা চেষ্টা করছি এইভাবে আপনাদের জানাতে তো এই আপনাদের সংস্কৃতি মূল্য কি আছে আসলে অমূল্য কৃষ্ণ অমূল্য এবং এই সংস্কৃতি উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ চরণ সেই বা প্রাপ্তি আমাদের উদ্দেশ্য নেই ধুতি পর এবং অন্য তরকারি খাওয়া পিৎসা ব্রেড ওইসব নেই খাওয়া সেটা আমাদের উদ্দেশ্য না আমরা চাউল সেটা আমাদের প্রচার না কৃষ্ণ সেই রকম পৌশাকর কৃষ্ণ ভগবান ডাল চাউল চাপাতি এইরকম খদ্ সেই জন্য এই আমরা এই সংস্কৃতি পক্ষ পাস্কৃতির অনুষ্ঠান পালন করা অনুকূল হয় ভক্তির জন্য পাশ্চাত্য দেশে রকম সংস্কৃতি অভাবে আমাদের ভক্তদের কঠিন আছে কারণ ভক্তি বিরুদ্ধে আছে সেখানে ইন্দ্রিয় তর্পণের জন্য এই তো বিবস্থা আছে যে খুব কঠিন আছে ভক্তদের জন্য মন সংযম করা সব নিয়ম পালন করা সবু তারা করে আসলে আপনাদের জন্য এই শুদ্ধ ভক্তি পন্থ গ্রহণ করা সহজ আছে কিন্তু যেহেতু আপনারা মনে করেন এইটা সাধারণ সমান্য এর মূল আপনারা ঠিক মতো বুঝেন না সেজন্য আপনাদের আগ্রহ আছে কীর্তনের জন্য কিন্তু নিয়ম পালন করার জন্য সেই দিকে এই দেশে একটু দুর্বলতা আছে দৌড়ে আছে অনেকে কীর্তনের জন্য উৎসাহী আছে কিন্তু ভক্তি নিয়ম পালন করার জন্য এই তো উৎসাহ হয় না তো আমরা চেষ্টা করছি আপনাদের জানাতে কি করে প্রয়জান আছে শুদ্ধ ভক্তি নিয়ম পালন করা। তো এর জন্য যা গতিদা প্রভু বলেছে যে সংস্কৃতির সাথে সাথে মহাপ্রভুর প্রধান অনুগামী এবং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামী কে শক্তি সঞ্চারেত করেছেন ভক্তি প্রদান কর এবং এই বৈধিক নবীন ভক্তদের ভক্তি পথে উন্নয়ন করু আনুগা মনে ভক্তরা যারা রূপ কো সামের অনুসরণে আছেন তা পরম্পরায় অন্য নাম আছে গৌরিয়া গৌরিয়া বৈষ্ণব বৃদ্ধ দেয়া সম্মান দেওয়া মায়েরা এইসব প্রত্যেক রিক্সাতে বাস ট্রাক লরি পাশ্চাত্য দেশে এই ধারণা নেই তো যে মা বাবাকে এই সম্মান দেওয়ার উচিত মা মাকে সম্মান দেওয়া হয় না এই কারণ আছে যে মা সম্মান নেওয়ার জন্য কারণ মা আছে চলে গেল নতুন প্রেমের সাথে অনেক মায়ের মায়ের নতুন বয়ফ্রেন্ড আছে মা তো প্রতিদিন ত্রিশ চল্লিশ সিগারেট খায় তো কেন আমার সম্মান মদ খায় তো মাকে এত সম্মান দেওয়া হয় না কারণ তারা প্রকৃত সম্মান পাত্র হয় না কেয় আপনারা জানেন হয়তো যে এইখানে কি জর্জ বস আপনারা সবাই জানেন জর্জ হচ্ছেন আমেরিকা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি তার আগে কেউ দিয়ে নেই ঠিক আছে যা করে তো করে আমাদের কোন অভিযোগ নেই আমাদের ঠাকুর আমরা ও বেবিচারে আছে বেবিচারে ওই সকল দেশের লোক বেবিচারে আছে আমাদের রাজা যেমন রাজা প্রজা কিন্তু গণতান্ত্রিক কি বলে ডেমোক্রেসি আহ প্রজা সেইমন রাজা প্রখ একত্রিত হয়। নির্বাচন করে রাজা বানা তো মূর্খ রাজা, কি হবে সবচেয়ে বড় মূর্খ তো কি বলছি আপনাদের সংস্কৃতির সম্বন্ধে তো এইখান পর্যন্ত এই দেশে যে ভারতে অনাদিকাল থেকে এই ঋষি মুদত্ত সংস্কৃতি আসছে কিন্তু এই কন পাশ্চাত্য প্রভাবে দ্বারা গত পাঁচ দশ বছরের মধ্যে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং সেখানে চলছে যে ব্যবিচা কর সেইটা ভালো বিবাহ কর পরেও পর স্ত্রী গমন পুরুষ গমন সেইটাও ভালো টিভিতে নিউজ পেপারে চলচিত্রায় এইসব প্রচার খুব চলছে সংস্কৃতি চলবে আমরা জানি না আসলে এটা ইসলামে এই গুণ আছে খুব বড় গুণ আছে যে আমাদের বিষয় তো রাজনৈতিক না আমাদের প্রচেষ্টা তো পুরো আধ্যাত্মিক আছে তবু আমরা লক্ষ্য করতে পারি যে পাশ্চাত্য দেশের লোক তো ইসলামের দুনিয়ার বিরুদ্ধে আছে কিন্তু ইসলামিক দেশের লোক পাশ্চাত্য দেশের প্রভাব খুব খারাপ লাগে এবং তার কারণ আছে কারণ ওই পাশ্চাত্য দেশের প্রভাবে প্রভাবে দাঁড় সব সংস্কৃতি যা আছে ওই সদ যা আছে সেটি সব নষ্ট হয়ে যাবে ফার্স্ট দেশে প্রভাবে দ্বারা ওই সব পারিবারিক সংস্কৃতি ভারতবর্ষে সেটা সব নষ্ট হয়ে যাবে পারিবারিক জীবন্ত নষ্ট হয়ে যাবে কারণ ফার্স্ট দেশে মায়ের জন্য বাবা জন্য ভাইয়ের জন্য বোনের জন্য সবাই সবাই থাকে শুধু নিজের জন্য আছে। আমি নাম্বার ওয়ান আমার সার্চ সেটা সব কিছু এখন সেটা বাংলাদেশে সেটাও আসে আমরা দেখছি ওই বিজ্ঞাপন আছে বাংলা লিংক। সে যে কি রাখা হচ্ছে ইউ নাম্বার ওয়ান কি আছে কি আছে বাংলালিংক ইউ নাম্বার ওয়ান সেই রকম আছে লক্ষণ আছে যে নিজেকে বড় না করন্নদের কল্যাণের জন্য চিন্তা কর এটা হচ্ছে সংস্কৃতি এটা হচ্ছে ধর্ম আয়াম নিজে ফরি গান যাদের লঘু আছে মনে সংকীর্ণ নিজের জন্য স্বার্থের জন্য চিন্তা করে কিন্তু যাদের বিশাল বুদ্ধি আছে তাদের কি দৃষ্টি হয় হত্যা আছে তো আছে এর সম্বন্ধে আমি ইংরেজিতে একটা গ্রন্থ লিখেছি কিন্তু এই সংস্কৃতির সংরক্ষণ করা মাত্র উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রবুর সংকীর্তন প্রচার এবং আচরণ কারণ এই সংস্কৃতির মূল আছে ভক্তি ধর্ম ধর্ম আমরা যদি ঠিকমতো পালন না করে তাহলে এই সংস্কৃতির মূলের ছেদন হবে ভক্তি হচ্ছে এই সংস্কৃতির মূল এবং বৃদ্ধি সেটা আমরা যদি পালন না করি আপনারা যদি পালন না করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার পুরো সংস্কৃতি পুরো নষ্ট হয়ে যাবে এবং আপনি দেখবেন যে আপনার মেয়েদিন আসবে হাতে শিশু হবে বিবাহ না করে সেটা হবে হয়তো আপনার মেয়ে না আপনার না কিন্তু সেই দিন আসবে সারা পৃথিবীতে পাশ্চাত্য দেশে राक्षसी संस्कृति प्रभावृत संस्कृति नष्टि से बुझते भक्त शब्द कंतु भक्ति आई भक्त এই ভক্তি শব্দের অর্থ শাস্ত্র থেকেই বুঝতে হবে এই কৃষ্ণ ভবন সঙ্গে আছে যে আমরা কোন নিজে মত প্রচার করে না এই প্রবাদ আছে যত মত থত ফথ কিন্তু আমরা কোন মত প্রচার করি না আমরা প্রচার করি কৃষ্ণ যা বলেন তা আমরা প্রচার করি সেটা কোন মানবের মত না এই হচ্ছে সকল মতের উপরেই সকল মতের অতীত এই হচ্ছে পরম সত্য এই হচ্ছে কৃষ্ণ ভগবানের স্বয়ং নিঃশৃত বাণী শ্রীমদ ভগবত গীতা যথাযথ বিশিষ্ট আমাদের সরাসরি যুক্তি আছে ভগবানের সাথে পরম্পরার দ্বারা আমরা জানি ভগবান খেয়ে আছে खेल की धर्म की मत नास्तविक सत्त मत आने धारणा অনেক কল্পনা আছে কিন্তু পরম সেই পরম সত্ত হচ্ছে যে কৃষ্ণ হচ্ছেন ভগবান রসাগর এবং আমরা সবাই তার অধীন তার অংশ আমরা সকলেই জীব আমরা সকলই সেব ভক্তি হচ্ছে সকল জীব দেয় একমাত্র ধর্ম কৃষ্ণ ভক্তি এবং সেই ভগবান কৃষ্ণ সেব ছেড়ে আমরা এই জড় জগতে আসলাম এবং কৃষ্ণ ভুলি সেব জীব আদিবাহী মত মায়া দে সংসার দুঃখ আমরা করেছি। সকল সমস্যা হচ্ছে কৃষ্ণ সেবা উন্মুখী হওয়া রাজি হওয়া কৃষ্ণ সেব কর খুব সরল আসলই পারম সপ্ত জ্ঞ হচ্ছেন ভগবানোদ বলেন যখনও নাম গাই যৃষ্ট দাস এই বিশ্বাস করল আর দুঃখ নয় সমস্ত দুকের এক একমাত্র নিবার হচ্ছে এই কথা করতে চাই আমি কৃষ্ণ দাস এই নেই আসলে আমাদের কোনো প্রতিযোগিতা নেই অন্য ধর্মের সাথে মানে অনেক হিন্দু ধর্মের মধ্যে অনেক সংস্থা আছে অনেক মত আছে এই দেশে কি রামকৃষ্ণ জানে না অনেকে ভারতে আরো অনেক আছে সাইবাবা স্বামী নারায়ণ আশারাম বাপু আর কি আছে ওই অফ রবি অনেক আছে হরে কৃষ্ণ তো অনেক মত আছে কিন্তু আসলে সব সংস্কার এবং এইসব মত এসে আমাদের এখনো প্রতিযোগিতা নেই এর সব ছা। এবং এই হচ্ছে কোন প্রতিযোগিতা নেই গরু র হচ্ছেন গরু এবং খাক তো খাক তো কৃষ্ণ হচ্ছেন ভগবান এবং কৃষ্ণের ভক্তি হচ্ছে ফরম সত্য এবং আর সব যা আছে পৃথিবীতে যত কথা ধর্ম নাম ছলে প্রতিযোগিত হয় না সম্ভব যেমন কৃষ্ণ ভগবান যখন আসলেন তখন অনেক অসুর দেয় বধ করেন কত বোধ করেছেন ভগবান কৃষ্ণ ফুতনা প্রথম হলো ফুতানা সকর বকা সর অঘা বকা ফুতানা দুই কি রকম পরে তো আর অনেকে কৃষি তারপরে ক্ষংসা দমত্রাক শিশুপাল বিম এবং আজনের দ্বারা অনেক অনেক যোধার সংহা হল কিন্তু প্রকৃত পক্ষে কৃষ্ণের কোন জ্ঞানী লোক জানেন যে কোনো সম্ভাবনা নেই যে ক্ষসের হাতে কৃষ্ণের মরণ হবে সবাই জ্ঞানীরা জানেন যে অবশ্যই কৃষ্ণ হাতে শেষ হবে তো এইভাবে বুঝতে হবে যে এই কৃষ্ণ ভক্তি পন্থী এই হচ্ছে আর আর সকল যা আছে কি মানে ওই সূর্য দয় সাথে সাথে এইসব কি বলে আলো ফোকা কি বলে জনাকি ফোকা तो जत कम पर्त सूर्योदय ना तम पर्त जन पका एक किए तो युजते कृष्ण एवं कृष्ण भक्ति परम सत् আসল সংস্কৃতির মূল এইসব হিন্দু ধর্ম সংস্কৃতির কলঙ্ক আছে কারণ তারা শুদ্ধ কৃষ্ণ ভক্তিমার্গ অবহেলনা করে অন রাম ঠাকুর হচ্ছেন এই এই ভগবান ওই ভগবান কত নক ভগবান আছে কিন্তু আস ভগবান কৃষ্ণ সে তক শাস্ত্র সার সিদ্ধান্ত ভগবদ্গীতায় আহম এ বেদ্য শ্রীকৃষ্ণ বলেন হম কত প্রমাণ আছে কিঞ্চিত হাস্তি আমার উপরে আর কিছু নেই শ্রীকৃষ্ণ বলেন বেদে রামায়ণে চাইব পুরাণে ভারতে তথা আধব অ সকল বেদ সাধব অ সেইটা বুঝতে হবে তো আপনাদের অমূল্য সংস্কৃতি রক্ষা করুন এবং আর্থ ও রক্ষা आर्थ रख से आधिक रक्ति द्वारा कृष्ण भक्ति कीगा आचार्य देख थे सुनते रूप नोग द्वारा आचार्य देया গ্রন্থরূপ অবদানে দ্বারা বুঝতে হবে এই ভক্তি পন্থা কি আছে তো আপনারা শিখুন আপনাদের আস প্রদান আপনারা ভাবেন আপনারা যদি পুরোপুরি ভাবে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি মার্গ গ্রহণ করে তো এই হচ্ছে আমাদের অনুরোধ আমাদের প্রার্থনা তো আপনারা খুবই ভাগ্যবান আছে যে আপনাদের জন্ম হচ্ছে এই সংস্কৃতিতে আপনাদের পুর ভাগ্য আপনার ভাগ্য পূর্ণ হবে আপনারা যদি পূর্ণভাবে এই সংস্কৃতি অর্থাৎ এই ভক্তিমূলক সংস্কৃতি গ্রহণ করবে হরে কৃষ্ণ এই পর্যন্ত আমি বলছি গ্রন্থের সম্বন্ধে বলুন আপনি বলুন তো অনেক বছর আগে আমরা যখন এই বাংলাদেশে আমি যখন এই দেশে হরিভন করতাম এক একদিন এক এক গ্রাম এভাবে আমরা ভ্রমণ করেছি তো লক্ষ্য করেছি যে গ্রামে গ্রামে গিয়ে আমরা প্রচার করি এবং তার থেকে লোকদের ভক্তি দেখে উৎসাহ হয় তারা প্রত্সাহিত হয় ধর্ম দেখে কিন্তু যেহেতু আমরা এক দিন। যেতাম সে জন্য লোকদের উৎসাহ ছিল কিন্তু এখন আমরা উৎসাহী আছি ধর্ম পালন করার জন্য কোনো শিক্ষা পান নেই তো এর জন্য আমি একটা ছোট পুস্তিকা রচনা করেছি যার মধ্যেই ব্যবহারিক ভাবে ভক্তি পন্থা কিভাবে অনুশীলন করা হয় সংক্ষিপ্ত ভাবে সব উপদেশ আছে তো কি কিভাবে রূপনগর ধারা অনুসারে কীর্তন করা হয় কিভাবে ভক্তিনিয়ম ভক্তিনিয়ম কি কি আছে কিভাবে পালন করা হয় গরিয়া বৈষ্ণব আচার্যদের সাথে সাথে কি কি মন্ত্র উচ্চারিত হয় তো এই সকল কথা এই ছোট পুস্তিকায় বৈষ্ণব শিক্ষা ও সাধনা